আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার সম্মানিত দর্শক কাছেও দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে পিস বাংলার আল কুরানের রসিয়ত অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া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 শিরিক বর্জন করার বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা দেখেছি যে আস্তিক মানুষেরা ধার্মিক মানুষেরাই শিরিকের ভিতরে লিপ্ত হয় যারা আল্লাহ ততি বিশ্বাস করেন আল্লাহ রহমত করুণা দয়া নৈকট্য আশা করেন তারাই বিভিন্ন কারণে শিরকের ভিতরে লিপ্ত হয়ে পড়েন যেটা আল্লাহ তালা কোরআন ক্যারিমে বলেছেন অমায় মিনু আঃ রিল্লাহি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 যাওয়ার জন্যই তৈরি করেছেন এজন্য ফল খেতে নিষেধ করেছেন এই ফল খেলে তোমরা আর দুনিয়াতে যেতে পারবে না এই জান্নাতে অনন্ত জীবন পেতে হবে এখন যদি তুমি সিদ্ধান্ত নেও যে না দুনিয়াতে আর যেমন এই জান্নাতের অনন্ত নিয়ে মতি ভোগ করবো তাহলে তো খাওয়াতে কোনো দোষ নেই তখন আর এটা আল্লাহ হুকুমের বিরুদ্ধে হবে না ওয়কাস মাহুমা ইন্নি লাকুমা লামিনা সোহাইন আর সে কসম করে বললো আল্লাহর নামে কসম করল। যে আদম আমি শুধু তোমার কল্যাণ কামনায় এই কথাগুলো বললাম এই যে আল্লাহর হুকুমকে এবং আল্লাহর এই দুটো হলো যুগে যুগে যুগে যুগে শয়তানের মূল মাধ্যম মানুষকে আদম সন্তানকে জাহান নামে পথে নিয়ে যাওয়ার ঠিক এভাবেই আল্লাহ তালা কোরআন করিমে উল্লেখ করেছেন আরবের কাফেরদের ভিতরেও এই রকমের কয়েকটা মিথ্যা এবং অপব্যাখ্যা প্রচরিত ছিল যেগুলো দিয়ে তারা আল্লাহর সাথে সির করতো তার একটা হলো সাফাতের অপব্যাখ্যা তারা বলতো যে আল্লাহর এ বাদত করতে হবে ঠিকই আছে আল্লাহ ছাড়া তো কোনো খালেক মালেক রাব্বুল আরামিন নেই তবে তোমার যখন দুনিয়াতে কোনো বিপদ আপদ হবে তোমার কোনো দুনিয়া আখেরাতে সমস্যা হবে তোমার মতো গোনাগার তার কথা তো আল্লাহ শুনবেন না দুনিয়ার একজন রাজা বাচ্চার কাছে যেতে গেলে যখন রাজা বাচ্চার প্রিয় একজন মন্ত্রী অথবা প্রিয় একজন খাদে সাথে নিয়ে গেলে রাজা প্রভাবিত হন সহজেই দাবি মেনে নেন ঠিক তেমনি আল্লাহ তাল্লাহ প্রিয় বান্দারা তাদের যদি তুমি একটু ভক্তি পূজা আরাধনা করে তাদেরকে সন্তুষ্ট করে তাদের সুপারিশ নিয়ে তুমি আল্লাহ তাল্লাহার কাছে যাও তাহলে সহজেই আল্লাহ তালা তোমাদের দাবিগুলো মেনে নেবে তোমার বিপদ কাটিয়ে দেবে তোমার বরকত দিয়ে দেবে ফসলে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে তাদের এই মিথ্যা উল্লেখ করেছেন তারা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 ভক্তির নামে তাদের এবাদত করতে শেখাল সম্মানিত দর্শক এই আরবের কাফেরদের এই যুক্তি অনেক সময় আমরা মুসলমানের ভিতরে গুণাগার আমাদের দোয়া আমাদের আকুতি হয়তো আল্লাহ শুনবেন না একটা রাজা বাদশাহ বা সমাজের সাধারণ একজন নেতার কাছে যেতে গেলে যেমন একজন সুপারিশ করলে তার আপনজন বা প্রিয় ভাজনকেও সুপারিশ করলে সহজেই তিনি মেনে নেন আল্লাহ আলা মহারাজা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 ভিতরে পড়ে যান তিনি জানেন আমার হয়তো দোষ নেই কিন্তু তে দোষ করেছে সে হয়তো তার একটু পক্ষের ভিতরে তিনি করেন না আমার দিকটা ভালোভাবে লক্ষ্য রাখেন সম্মানিত দর্শক আল্লাহ আল্লাহ রব আল তিনি আমাদের সব জানেন এমনকি আমি আমার বিষয়ে যা জানি না আল্লাহ তাও জানেন কোনটা আমার কল্যাণ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 তাহলে কি কারোর সুপারিশে আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করে দিতে পারবেন কখনোই নয় শির সমানের দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা আলোচনায় ফিরে আসবো আসসালাম আলাইকুম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 चालनारण सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुदी तलोके जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निवाचित कित बल माराम मीन आदिल्ला तिलहकाम मध्यमे दर्शे हादिसर सुव्यवस्था करकल के शार जमे সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন শুধুমাত্র আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক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 সম্মানিত দর্শক দ্বিতীয় আরেকটা তথ্যকে মিথ্যা এবং অপব্যাখ্যায় পরিণত করেছিল সেটা হলো ক্ষমতার তথ্য আরবের কাপের বিশ্বাস করত, যে আল্লাহ সকল ক্ষমতার মালিক তিনি আল্লাহ চাইলে কেউ তার ইচ্ছার বাইরে কিছু করতে পারে না কিন্তু তারপরেও তারা মনে করত যে আল্লাহ তার প্রিয় বান্ধাদেরকে কিছু কিছু পাওয়ার ক্ষমতা ভান্ডার দিয়ে রাখেন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 এই ভান্ডার বা ক্ষমতার মালিকেরাও আপনার বান্দা আপনার ইচ্ছাধীন আপনি চাইলে তাদের সব ক্ষমতা কেড়ে নিতে পারেন সম্মানিত দর্শক এভাবে তারা মনে করত যে এই সমস্ত আল্লাহ অলৌকিক ক্ষমতা আছে যেটা আল্লাহ কোরআন ক্যেমি বার বারবার বার বার খন্ডন করেছেন অলা ইশিহি আহাদা আল্লাহ তার সিদ্ধান্ত তার এই বিশ্ব পরিচালনায় কাউকে কোনোভাবে ক্ষমতা দেন না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 কিন্তু তারা এর অপব্যাখ্যা হায়াত মৌত তার কাছে চাইলেই তো হলো নওয়াজ এইভাবে তারা একটা সত্য বিষয়কে শয়তানের প্রচনায় অপব্যাখ্যা এবং মিথ্যা তথ্যে পরিণত করতো সম্মানিত দর্শক বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হবে যদি আমরা রসুল্লাহ সাল্লাহাম সাহাবি অমরুল খাতা আবরাদি আল্লাহ তালা আনহুর জীবনের একটা ঘটনা দেখি সাহিব হাসান সনদে বর্ণিত হয়েছে একদিন অমরুল খাত্তাহরাদু একদিনে হুদ্বা দিতে দিতে হঠাৎ বলে উঠলেন সারিয়াল জাবাল সারিয়া পাহাড়ে যাও সারিয়া জুনাইম একজন দাবিয়ায় তিনি যুদ্ধ সেনাবাহিনী নিয়ে ইরাকের এক শত্রু বাহিনীর সাথে লড়াই করছিলেন প্রায় হাজার মাইল দূরে অমর রাজা আনহু তাকে দেখলেন যে তিনি বিপদে পড়তে যাচ্ছেন তাকে সাবধান করলেন আবার তার বাক্যটা সারিয়ার কাছে পৌঁছে গেল সারিয়া শুনলেন এবং সতর্ক হয়ে যুদ্ধে জয় লাভ করলেন এটা অমর রাজতাহ আয়াত নিদর্শন কারামত কিন্তু এটা তার ক্ষমতা নয় এর অর্থ এই নয় যে অমর রাজুকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন দূরের কিছু দেখার চোখের পর্দার আলালের কিছু দেখার কক্ষণ না এই অমর আদাল আনহু এই ঘটনার কয়েক মাস পরে মদিনার মসজিদে নবীতে ফজরের সালাহ আদায়ের জন্য দাঁড়িয়েছেন তারই পিছনে মুসলমানদের ভিতরে চাদর ভিতরে বিস্মকানোর ছুরি নিয়ে আবুল উলুমা জোসী একজন কাফের দাঁড়িয়ে গেছে অমর আদাল আনহু যখনাত পড়া শুরু করে দিয়েছেন ও তার চাদর থেকে বিস্মকানোর ছুরিটা বের করে অমর আদালত কে আঘাত করতে শুরু করেছে অমর আদালত অচেতন হয়ে গিয়েছেন চেতনা ফিরে আসলে বললেন আমাকে কে আঘাত করলো সবাই জানালেন আবুলা আপনাকে আঘাত করেছে তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কাফের হাতে শহীদ করলেন অন্তত মুসলমান আমাকে মেরানি এটা আল্লাহর অমর রে আল্লাহ তালা ইন্তেকাল ইন্ত সমান দর্শক যে অমর রে আল্লাহ তালা আনহুকে আল্লাহ তালা হাজার মাইল দূরের জিনিস দেখালেন কথা পৌঁছে দিলেন সেই ওমর তার পাশে থাকা শত্রুকে দেখলেন না চিনতে পারলেন না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 তারা তোমার কল্যাণ কল্যাণ কিছু করতে পারে কাজেই তাদের আরাধনা বন্দনা করো এটা ছিল আরবের কাফেরদের দ্বিতীয় একটা যুক্তি দলিল যে শৈতান সত্যকে মিথ্যায় রূপান্তরিত করে দিয়েছিল তৃতীয় যে বিষয়টা তাদের ছিল সেটা হল নৈকট্যের যুক্তি তারা বলতো আল্লাহ কোরআন জুমারে বলেছেন আল্লাহদ্দিন আল্লাহর জন্য বিশুদ্ধ এবাদত বিশুদ্ধ দিন তাদের যুক্তি একটাই আল্লাহ না তারা বলে আমরা তো এদের আবাদত করি এই জন্য নয় যে এরা সবকিছুর মালিক বেড়া আমাদের মাহবুদ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 তাকে আল্লাহর শেখানো পদ্ধতিতে শ্রদ্ধা জানানো দোয়া করা তার জন্য এটা ভালো কাজ কিন্তু এই নয় যে আল্লাহ তাদের মাধ্যম ছাড়া আমাকে নৈকট্য দিবেন না সম্মানিত দর্শক আল্লাহ রাজা রাজাবাদশার সাথে তুলনা করা এখানেও এই শির্কের মন আল্লাহ তালা তো মায়ের চেয়েও হাজারো কোটি গুণ আপন মায়ের কাছে সন্তানের যেমন কোনো মধ্যস্থ লাগে না আল্লাহ কাছেও বান্দার কোনো মধ্যস্থ লাগে না বান্দার শিখতে মধ্যস্থ লাগে কিছু শিখতে হবে কিভাবে আল্লাহর এবাদত করব। কিভাবে পথে জানতে দুনিয়ার মানুষের সাহায্য সহযোগিতা লাগে কিন্তু আল্লাহর দয়া মায়া পেতে আল্লাহর নৈকট্য অর্জন করতে অন্য কারোর সুপারিশ নিয়ে যেতে হয় এটা হলো শির্কের অন্যতম কারণ ছিল আরবের কাফেরদের সম্মানিত দর্শক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 তার মতো করে শ্রদ্ধা করি অর্থাৎ সেই রাজা বাদশাহ বা সামাজিক নেতার যে চেয়ারে বসায় ওই পাশে চেয়ারে বসিয়ে একই রকম খাওয়া একই রকম সম্মান শ্রদ্ধা করি নিশ্চয় ওই রাজা বাদশাহ অথবা সামাজিক নেতা ক্রুদ্ধ হবেন অত্যন্ত বিরক্ত হবেন সম্মান দর্শক তাহলে মহান আল্লাহ তার মাখলুক বান্দা তাকে যদি আমরা শ্রদ্ধার নামে আল্লাহর যেটা না সেইটা তাকে দিই আল্লাহ তালাকে যেভাবে শ্রদ্ধা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 আগামী পর্বে এই আয়াত এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়গুলো আমরা ইনশা আল্লাহ আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন এই দোয়া করে শেষ করছি সোহানা আল্লাহ আসসালাম সৌন্দর বিশিয়াম اناه تنليم انسان هذا الاصرغمل روحا روحا ولم يعود في روحي انسانا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 01132301 जी डबल थ्री टू थ्री जिरो टू इस डॉलर अट्ठाट नंबर जीरो थ्री टाइम पाठिएमेल कर